صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس السابع عشر وهو وجوب محبة الرسول والأنبياء من غير إفراط ولا تفريط شمانتو بانجلوشف هيرا شوبروا بندغان أما دي داربائيك ألتشنا شطيرتم ألتشنا আলোচনার বিষয় হচ্ছে নবী এবং রাসুলদেরকে ভালোবাসা এবং সেক্ষেত্রে কোনো ধরনের সীমালঙ্ঘন না করা আবার তাদের সম্মানের ঘাটতি না হয় সেক্ষেত্রেও সতর্ক থাকা সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে নবী রসুলদের প্রতি মহব্বত এবং ভালোবাসা ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচয় ইমানদার ব্যক্তিরা সবসময় নবী এবং রসুলদের প্রতি যেমন ভালোবাসা সম্মানবোধ শ্রদ্ধাবোধ থাকবে তেমনি ভাবে তাদের ক্ষেত্রে কখনোই সীমা লঙ্ঘন করবে না এ বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে নবী এবং রাসুলদেরকে ভালোবাসা তাদের প্রতি মহব করা এবং তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান রসুল সাল্লিহ্লাম রসুল সাল্লিহ্লাম আমাদের সর্বশেষ নবী এবং রাসুল এবং তার প্রতি মহব্বত তার প্রতি ভালোবাসা তার প্রতি সম্মানবোধ তারা এবং রসল সাল আলী হোসালাম হচ্ছেন সর্বশেষ নবী বং রসুল এবং তিনি সর্বশেষই নন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বোত্তম রসুল এবং সর্ব সবচেয়ে মর্যাদাবান রসুল আল্লাহ রসুল সাল আলী জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আজমাইন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান তার পিতামাতা এমনকি সমগ্র মানব জাতির ভেতরে আমি অর্থাৎ রসুদাহিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগান এজন্য আমরা আমাদের প্রিয় হাবিব মুহাম্মেদুর রসুল সাল্লী ওসাল্লামকে ভালোবাসবো জীবনের সকল কিছুর থেকে বেশি এবং সকল কিছুর ঊর্ধ্বে উঠে এবং তার আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ যদি অনুসরণ করা না হয় অনুকরণ করা না হয় তাহলে পরিচয় না। আমরা তার জীবন আদর্শ তার সুন্নদ তার সিরাত তার চরিত্র তার দেখানো জীবন বিধান কোনোটাই যদি মানা না হয় তাহলে মহব্বতের পরিচয় আর বাকি কিছুই থাকলো না এই জন্য আব্বুল আলমিন বলছেন আল্লাহ তালা বলছেন ক্ষম করে দিবেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগান সুতরাং রসুদ আলী আসসাল্লামকে ভালোবাসতে হবে জীবনে সকল কিছুর থেকে উদ্দি উঠি এবং সবচেয়ে বেশি যদি রসুদাহ আলী প্রতি ভালোবাসা कमे जाएगत्य क्षेत्रीय रसुल के सब चीज़ सब ची भर्थात आल्लासुलसि भलोबासा न তাহলে ইমানের স্বাদ পাওয়া ইমানের সাত পাওয়া অসম্ভব সকল ক্ষেত্রে আল্লাহ বলছেন রাসুল যা কিছু নিয়ে এসেছেন তোমাদের কাছে সেগুলোকেই তোমরা গ্রহণ করো আর রাসুল যা কিছু বারণ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তোমরা আমাকে নিয়ে তেমনি ভাবে যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা আলি সাল্লামকে নিয়ে মারিয়ামের পুত্র ঈসা আলাই সাল্লাম নিয়ে বারাবারি করেছিল অর্থাৎ রসুদালামকে আমরা মহাম্মত করবো ভালোবাসবো সম্মান সম্মান দেবো এবং তার আনুগত্য করব তার অনুসরণ করব কিন্তু কখনোই তাকে এলাই পর্যায়ে নিয়ে যাব না কখনোই রবের স্থানে তাকে বসাবো না তাহলে অতি ভক্তি গিয়ে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে বাড়াবাড়ি করা যাবে না সম্মানিত ভাইরা বন্ধুগণ সকল নবী এবং রাসুলদের প্রতি আমাদের ভালোবাসা ভালোবাসা থাকতে হবে কিন্তু আনুগত্যের ক্ষেত্রে অনুসরণ করার ক্ষেত্রে রাসুল সাল আলিয়া হচ্ছেন মূল তার অনুসরণ এবং তার অনুকরণ হচ্ছে আমাদের আসল অন্য নবীদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কোন আদর্শ অথবা কোন জীবন আদর্শ অথবা কোন গাইডলাইন যদি ইসলামী শরীয়ত মনসুখ করে না দেয় বরবাদ করে না দেয় তাহলে ক্যান্সেল করে না তাহলে সেগুলো সেগুলো আমরা অনুসরণ করব কিন্তু মোট কথা হচ্ছে নবী এবং রসুলদের প্রতি ভালোবাসা হচ্ছে ইমানের অন্যতম একটি পরিচয় আর নবী এবং রসুলদের প্রতি শ্রেণীতেই বিভক্ত এক শ্রেণী হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে নবী এবং ভালোবাসেন এরা হচ্ছে ইমানের সর্বোচ্চ শিখরে যারা পৌঁছেছেন এবং নবী রসুলগণ নিজেরাও আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবী এবং রসুল জীবনের সকল ক্ষেত্রে বা সকল ব্যাপারে ঘৃণা করেন নজিবি এটি হচ্ছে কাফের এবং বেইমানদের পরিচয় মুশ্রিকদের পরিচয় যারা জীবনের সকল ক্ষেত্রে নবী এবং রাসুলদেরকে ঘৃণা করেন গিনা করে আর তৃতীয় হচ্ছে তৃতীয় তৃতীয় শ্রেণী হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে মহব্বত করে আবার কোন কোন ক্ষেত্রে তাদেরকে মহব্বত করে না অর্থাৎ কিছু কিছু নাফার মানি থাকার কারণে কিছু কিছু পাপাসার ভিতরে থাকার কারণে সীমালঙ্কন থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে রবি এবং রসুলদের মহবত করতে পারে না অথবা তাদেরকে ভালোবাসতে পারে না আবার কোন কোনো ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে তাদেরকে অর্থাৎ সুবিধা মতো যেটা তার জীবনের জন্য সুবিধা সেই ক্ষেত্রে রবি রসুলকে গ্রহণ করেন এটি আসলে ইমানের পরিচয় হলো না এটি মূলত পাপিষ্ঠ ব্যক্তিদের পরিচয় এবং অবশ্যই আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে রবি এবং রাসুলদেরকে ভালোবাসতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আর বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন আমাদের জীবনের একমাত্র উত্তম আদর্শ তিনিান সকলবাসা থাকবে শুনলাম সেগুলো মেনে নিয়ে সেগুলো অনুধাবন করে সেগুলো আরো ভালোভাবে জানার বুঝার এবং অনুধাবন করার তফিকা আল্লাহ আমাদেরকে দান করুন আহিনবী মহাম্মদ